আলস্যা বিষয় হল তাও তাও সম্বন্ধে আমরা গুনাগার আমরা ফাফি আমরা আল্লাহ ফাঁকের দরবারে সব সময় এস্তেকাফার করতে হবে গুণানাল চাইতে হবে আমরা তাওবা করতে হবে একটা হলো এস্তেকাফার একটা হলো তাওবা এস্তেকফার শব্দর অর্থ হল মাপ চাওয়া। আসল শব্দই কথ হল ঢাকি দেওয়া আল্লাহ যাতে আমাদের গুণাগুলাকে রহমতের ঢাকনা দিয়ে ঢাকি দেন শব্দই কর্থ মাদ্দা হল মূল অক্ষর হল গাইন ফা রস্তেখার স্বাভাবিক মুখে হয় সেই দোয়াটা আমরা মুখে পড়ি আস্তা ফির্লাহ হাল্লাদি ইহু হাকু গাই তেজ হয় মুখে এই দোয়াটা মুখে হয় একটা হলো তাওবা তাওবা শব্দের অর্থ হলো ফিরে যাওয়া আমরা গুনা করতাম গুনার থেকে ফিরে গেলাম আমরা জেকির করতাম না জেকিরের দিকে ফিরে গেলাম আমরা আবাদত করতাম না এখন আমরা অ্যাবার দিকে ফিরে গেলাম তাওবা শব্দিক অর্থ হলো ফিরা আর তাওাতো লগতে আর রুজু ফিরে যাওয়া कम तो कम तो हादी कुरान देखले विभिन्न इसलामिक कता देखले तवर चार शर्त बोझा जाता हल नदाम बला लज्जित हवा एक द्वित हल तो शर्त आल आजमो हम भविष्य आबादत करब प्रतिज्ञा करा दई तीन नम्बर तबार शर्त हलो आल खलओ অতত আমি আর জীবনে গুণা করব না তিন চার নম্বর হল ক্ষতিপূরণ দেওয়া ক্ষতিপূরণ দেওয়া আমি নামাজ পড়ি নাই অতীতে এখন আমি নামাজ শুরু করলাম তার বাকিগুলা কজা করলাম এভাবে আমি রোজা রাখি নাই অতীতে আমি যখন তবা করলাম সেই হইতে বাকি রোজাটা আমি শুরু করলাম एवं किसु मानुषर हक हमें नष्ट कर टापा सम्पदीता से गा दी दिल से नई तर एस के दी दिल ओर एसओ क्यों नहीं सत्का कर लम आल्लाफक अब्दुल करीमारे पाँच टाका पात एन तो से नाई परिवारों नहीं क्यों नहीं नामे सत्का कर ला এখন আপনার কাছে সে টাকাগুলো দেওয়ার মতো কোনো সুযোগও নাই সৎকা করার মতো সুযোগ নাই আপনি সরাসরি আব্দুল করিমেরতে মাপ চাইবেন যদি আবদুল করিম থাকে আর না হয় আপনি যত আবাদত করেন নামাজ কালাম করেন আপনি আব্দুল করিম যে টাকা পাইতো পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আপনি তার নামে সোয়াব দিবেন আল্লাহ পাক ও টাকা পাইতো দিতে পারতেছি না আমার তফিকও নাই আল্লাহ পাক আপনি তারে মাপ করিয়ে দিন আপনি তাকে মাফ করে দিয়ে আপনি যে এই সমস্ত আবেগ দেখতেছেন আল্লাহ হয়তো করি সে পাঁচশো টাকা আল্লাহাক মাফ করাই নিবি মধ্যে আছে আল্লাহ আল্লাহাকের হকের সাইতে আল্লাহ পরের হকটাকে বেশি গুরুত্ব দেন সেটা আল্লাহাকের হক আল্লাহাকের আইন কারণ যদি চুরি করলাম পুরা রাত্রে আর নামা ছুরি কান্দে দিনামা হয়ে গেল ডাকাতি করলাম পুরা রাত্রে নামাজ আল্লাহ তোমরা ওর থেকে মাপছাইতে হবে আমার থেকে মাপছাইতে হবে না এখন কথা হলো একজন ব্যক্তি বিশেষ একটা আবাদত করছে শাহাদত বরণ করছে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সে শাহাদত বরণ করছে হাদিসের মধ্যে আছে শহীদ যদি কোনো সময় অলসতার কারণে নামাজ পড়ে নাই শহীদ যদি কোনো কারণে অলসতার কারণে রোজা রাখে নাই শহীদ যদি কোনো কারণে সেই অন্য কোনো বেহাইয়া কাম করে আল্লাহ আল্লাহফাক শহীদের জীবনের সব গুনা খাতা করে দেন কিন্তু ইল্লা দাইন আল্লাহ আল্লাহফাক মাফ করেন না অর্থাৎ পরের হক কজ্জেনা সরাসরি না পরের দেনা পরার হক আল্লাহাক মাফ করবেন না শহীদের সব গুনাফ হবে কিন্তু আল্লাহ সরাসরি না কিন্তু আল্লাহ বলবেন তোমার কাছে পাঁচশো টাকা পাইতো তোমার কাছে এক টাকা তুমি পাইত তার কাছে এখন সে তো ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ হয়ে গেল তুমি যদি তাকে মাফ করি দাও ওই সব গুদামটা তোমাকে দেওয়া হবে সবের গুদামের লোক দেখাইয়া ব্যক্তি থেকে আল্লাহ করাই জন্য দোয়া করছে সে ব্যক্তি হয়তো শহীদ হলো না দোয়ার কারণে আল্লাহ তাকে শাহাদাতের মর্তবাদ পৌঁছাই দিবেন তাইলে আল্লাহফাক ইচ্ছা অনিচ্ছা আমরা পরের হক যদি আমরা কিছু খাই ফেলাই আল্লাবেন না কিন্তু নিজের বিষ্ঠাতে মারা গেল নিজের বাড়িঘরে মারা গেল দোয়ার কারণে আল্লাহাক তাকে শাহাদাতের মর্তবাদ পৌঁছাই দিবেন এজন্য শাহাদাতের মতের আশা করা এটা হলো সুন্নত আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সালাম উনি শাহাদাতের মত আশা করছেন তো নবী যখন বড় নবী যে মতের আশা করবে সেই মতটাও বড় নবী ইসলাম শাহাদাতের মতের আশা করছেন আল্লাহাক আপনি আমাকে শহীদ মত দেন আবার জিন্দা করেন আবার শহীদই মত দেন আবার জিন্দা করেন আবার শহীদই মত দেন এইভাবে উনি তিনবার দোয়া করছেন তিনবার তো এইভাবে আল্লাহাক শহীদকে পরের হকটা মাফ করাই নিবেন এবং তওবা এটা আমাদের হামিশা দরকার হামেশা দরকার কারণ আমরা যে ফাঁপি এর মধ্যে কোনো কি নাই বলেন না সন্দেহ নাই আমরা যে সন্দেহ নাই সবসময় আল্লাহ করি দেন আপনি আমাকে মাফ করি দেন আপনি আমাকে মাফ করি দেন সব সময় সব সময় আপনি গালিতে ঘোড়াতে ঘরে এভাবে আপনি দোকানে আসেন কাস্টমার নাই আজ তো আল্লাহ আপনি বানাবেন ভালো করি অজু বানাবেন অজু বানাই আপনি ভালো ভাবে কাঁভর সবর ফোরবেন পবিত্র খাবর সবর ফোরবেন ভালো করি পাকসাব হইয়া দুই নামাজ ফোরবেন আল্লাহ পাক আল্লাহ দয়া করি আপনার গুণাগুলা মাফ করে দিবেন এটা হলো দোহা এভাবে নফল এভাবে সলাতুল হ্যাঁ তো এইভাবে নফল নামাজ বহুত প্রকার আছে এটা হাদিসে আছে কোন মতভেদ নাই এটা হলো সলাত ইচ্ছা অনেক কোন গুণা হইয়া গেলে আমি আল্লাহ এবং গুনা মাপছাওয়া নত থাকা ছোট থাকা আল্লাহ পাকের কাছে অদম থাকা গুণা মাপছাওয়া আল্লাহ পাকের কাছে আমি অদম আমি ছোট আমি ছোট আমি অক্ষম আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সালাম আল্লাহাক আল্লাহাক নবীকে বলছেন আপনি মাফসান গুনাম আফসান আপনি আমার পবিত্রতা বয়ান করেন আর আপনি গুনাম আফসান আপনি সাইবেন আল্লাহফাক বলছেন কোরআন শরীফের সর্বশেষ আল্লাহ আল্লাহফাক বলেন আমার প্রিয় নবী সালাম আপনি আমার পবিত্রতা আমার যে কোনো দোষ নাই ইটা বয়ান করেন আমি আল্লাহকে কোনো আই নাই বয়ান করেন এটা স্বীকার করেন আমার কোন গুনা খাতা নাই ইটা স্বীকার করেন পস্তাব আর আপনি এভাবে আপনি আমার কাছে চান। এটা আল্লাহ আল্লাহাকের কাকে? আল্লাপাকের হাবিব আল্লাহিত হয় তো আমরা ও মোতেরা হবে না আমরা তো ফাঁকি আমরা তো দোষী আমরা তো গুনাগার ওনার তো কোন গুণা নাই ওনার কোনো পাপ নাই ওনার কোনো হিসেব কিতাব নাই ওনার কোনো সুয়েল জবাব নাই নবীর কোন সুয়েল জবাব নাই কোন হিসাব কিতাব নাই কোন সুয়েল জবাব নাই কোন হিসাব কিতাব নাই এবং যদিও দুঃখ তোমরা আমাকে সবাই না আখরিস তোমাদের উম্মত আমাকে দেখলো না কিন্তু একটা রহমত আল্লাহ যে উম্মত কে ভালোবাসেন নবীটাকে আগে নিয়ে যান উম্মত থাকে যা নবী যেন আগে যাইয়া ঠিক করবো আল্লাহ পাকার কাছে দোয়া করে সহজ করে নেব তো আমি তোমাদের আগে চলে গেলাম এটা তোমাদের জন্য সুক্রিয়া আমি পরকালের সমস্যাগুলো আমার ইমানদার উন্নতের জন্য সমাধান চেষ্টা করব । <laughs> তো সেই নবীর আপ চাইতে হয় আল্লা কাছে। তসবি পড়তে হয় এই আয়াত হওয়ার পরে আবাস করতেন সোবাহ অস্তা সোবাহা কালা আস্তা ফিরুকাই আমি এই সুরা নাজাল হওয়ার পরে এই আয়াত নাজাল হওয়ার পরে ওনার দুই হোঁট একত্র হইতে আমি জীবনে আর দেখি নেই তলে আর আমরা আর আমরা মুখের মধ্যে কেউ হামিষা ফান রাখে কেউ হামেশা বিড়ি রাখে গাখে কেউ এইভাবে আপনি যে আওয়াজ করেন এটা কিসের আবাস কাজ আর আমরা গপ ছাড়া গিবত ছাড়া শেখায় ছাড়া সুবল খুরি আজাবাজে কথা ছাড়া আমাদের মুখের মধ্যে খুব কমই থাকে বালা কথা হইল বালা কথা হইল, কথা কম। বালা কথা কথা হইল, বলা হলো স্বর্ণ বা চাঁদি আর কথা কম বলা হলো মনিমুক্তা। তো দাম কোনটা মণিমুক্তা মণিমুক্ত কথা ভালো হইল, বেশি হওয়াটা হলো চান্দি আর কথা কম বলাটা হলো মনিমুক্তা। তৈল মনিমুক্তা চান্দির সাইতে দাম বেশি কথা কম বলা ভালো চুপ থাকা ভালো সিদ্দিক রু উনি এভাবে জিব্বা কে দৌড়ি মাঝে মাঝে শাস্তি দিতেন শাহবাই বলেন ব্যাপারটা কি আমাকে এ বোধ মুসিবত ফলাইছে। स्वाई दो ताबा अंतरे शर्त हलो कटा चार शर्त कटा चार এখন কত হলো কোন বেদাৎ না সেটাও কোনো বেদাত না সেটা বেদাত না সেটাও যায় যাচ্ছে হাদিসের মধ্যে আছে হাদেশের মধ্যে আছে এক ব্যক্তি এক ব্যক্তি ৯৯ জন হত্যা করছে হত্যা করছে কজন নিরানব্বই হাদিস এখন আরেক ব্যক্তির কাছে গেছে আমি তো তবা করতে চাই আমার কোন তা আছে কিনা জান্নাতের কোন ফত খোলা আছে কিনা বলো তো এখন সে বললো অমুক লাগাতে কিছু আলে মোলামা আছে বুজুগানের কেরাম আছে ওরা হামিষে করে তুমি তাদের কাছে যাও এখন সে যাইতে আরম্ভ করলো পথে তার গেল পথে মত গেল এখন আজাবের ফেরস্ত আইসে রহমতের ফেরস্ত আইছে। আজাবের ফেরত বলে সে তো গুনাগার তবা করতে পারে নাই এখন আমরা তাকে দুজকে দেব আচ্ছা আর রহমতের ফেরস্তা আছে সে তো তবা করতে গেছে করতে না পারলে করছে এবং সে চলে যেতে হঠাৎ তার পথে এখন মতন ফের ঝগড়া ফেরস্তা কি বলেন না ঝগড়া এটা কোন গল্প কাহিনী না এটা হাদিসের কথা পথের পথের কথা না ফুটপাথের বহির কথা না এখন আল্লাহ পাক একটা ফেরিস্তা পাঠাইছে মানুষের আকারে ফেরা বলে মাফা মাফ এখন দেখে যে তবা করতে যাবে যাদের কাছে এই পথটা আছে কম আর যে পথ বলেন ঠিক আছে তার তবা কুবুল হয়ে গেল মাফ হয়ে গেল এবং এদেশের মধ্যে একটা কথা আছে এই ব্যক্তি যখন মারা যাবে তখন সেই তার সিনাকে তার বুককে সে একটু গড়াইয়া ख कर दीदी से, से आक्टा बेक्यासे, आक्टा बेक्यासे, बंदा जो नियत करहमान আল্লাহাক যখন অসীম রহমান অসীম দয়ালু সে বেশিরভাগ চলিয়ে আসছে দিকে আল্লাহ তাকে মাফ করে দিছে কত দয়ালু কত দয়ালু রহমান এই কোন বন্দাকে রহমান বলা হারাম। কোন বান্দিকে নবী রসুলকে পর্যন্ত রহমান বলা হারাম বলা যাবে হারী রহমান মানে অসীম দয়ালু আর রহিম মানে বেশি দয়ালু তো বেশি আর অসীমে কি আছে বলেন না বেশ কম আছে যার নাম আব্দুর রহমান তাকে ডাকতে হবে আব্দুর রহমান ও রহমান না বাদ যা ও রহমান কথা শুনি যা এগুলি বলা হারাম রহমান মানে অসীম দয়া আর রহিম মানে হলো বেশি আর অসীম বেশ কম আছে না বেশ কম আছে আল্লাহ আল্লাহ রহমান বলেন নাই কাফের কো ফালে, মোর্শেকর ফালে বামপন্থীরও ফালে দুনিয়ার সমর্থ দু ফালে সৃষ্টিকে ফালে ইমানদার ক ফলে তোলি উনি কত অসীম দোস্ত কালে দুশ্মনেরও ফালে আল্লাহ আমাদের আল্লাহ বলছেন একজন নবী আমি আল্লাহাক সম্মানী নবী আমি আল্লাহফাক তোমাদের কাছে পাঠাইছি উনি তোমাদের আল্লাফা এত মেহরবানি করুক সিঁড়ি করুক আর বেদাত করুক আর সেভাবে পরের হক খাক আর নামাজ না পড়ুক রোজা না রাখুক আল্লাহ বেয়ামত পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত রহমতের দরজা খোলা না বন্ধ খোলা এই জন্য কোনো ব্যক্তিকে নৈরাস করতে নাই যাবটা দুজকে যাবি বে বেনামাজি বেদাত করস সিঁড়ি করস এইভাবে কোনো ব্যক্তিকে নৈরাস করতে নাই কারণ সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত তহবাৎ দরজা খোলা চাল্লাফা খুলি দিছেন আমি তাকে নৈরাস করি দূষে দেব কেন আমি তাকে বাঘাই দেব কেন এই জন্য বেশি নেন বাঘায় দিও না বাগাই দিও না আমার উম্মত কে বাঘায় দিও না শিরোয়ালা তু আশিরু সহজ মহামালা করো আমার উম্মতের সাথে কঠিন মহামালা বলেন না করবা না সহজ করো সহজ করো সহজ খোলা ইমানদারে তবা দরজা খোলা না খোলা ইমানদারে তবা করবে সেই ইমান তো আংসে সে এমনি কিছু গুনা খাতা করে কবিরা গুনা বা সবিরা কবিরা গুণা বা সকিরা গুণা কবির মানি বড় কবিরা গুণা অপবাদ দেওয়াটা কবিরা গুণাওয়াজের কবিল কাবা এখানে কি আছে আন্দোলাতে কবিরা গুনা কাকে বলে সগিরা গুনা কাকে বলে কবিরা গুনা কয়টা বাকিগুলা হলো ছগিরা ফোরবেন আমরা যেন বোকা না থাকি আমরা জাহেল না থাকি সব সিঁড়ি বেদাতের সমস্ত কুহুরীর মূল হলো কি বলেন তো অজ্ঞ থাকা ফোরবেন কবিরা কাকে বলে সগিরা কাকে বলে ফোরবেন ফোরবেন শোক খোলেন পলব খোলেন দেমাগ খোলেন ইনশাল্লাহ ফাইদা হবে ছগিরা গুনা কটা কবিরা গুনা কটা এবং তার কি সংজ্ঞা সব লেখাস এবং তাই আপনার কবিরা গুণা তো মাফ হবেই সগীরা গুণা আপনার মাফ হইতে হবেই কিন্তু আমরা উজু করি সকিরা গুণা মাফ আমরা জিকির করি সগীরা গুনা মাফ আমরা কোরআনতালাবাদ করি সগীরা গুনা মাফ আমরা মসজিদে হাঁটি হাঁটি আসি গুনা মাফ আমরা নামাজ কালাম পড়ি গুনা মাফ সে সাহাবি মহিলাকে চুমা দিছে মহিলা বলে যে ইত্লা আল্লাহ আকের বই কর তো সাহাবি সোজা সোজা আমাদের নবীর দরবারে চলে গেছে হয়ে গেলাম ভরি আসছে ক নবী আমার আমাকে ফাঁক করেন না আমি তখন উজু গেলাম বানাসী নামাজ পড়ছি কুমি পাক হইয়া গেছো হাদিসটা শুনিয়ে উল্টা করবেন না আমি এইভাবে করবো আর এইভাবে যে গুণাটা মাপ হয়ে গেল এটা কি শুধু আমার জন্য নাকি পৃথিবীর সমস্ত উন্নতের জন্য নবুলাম বলছেন সবার জন্য আদেশ আছে যে সগিরের বার বারবার করে সেটা কবিরা হয়ে হামলাইজের আগুন লাগবে না চুলার আগুনও লাগে না মেজের কাঠির মাসিসের আগুন দিয়েও বাড়ি বলেন না জ্বালান যা নবাহ বলছেন আইসা তুমি আমার বিবি আল্লা ফাঁকের আল্লাহ ফাঁকের হুকুমের বাহিরে ছোট গুনা সিট আল্লাহ ফাঁকের সামনে বড় গুনা যদি তোমাকে আল্লাহ ফাঁক দুজগে দিতে চা যদি তোমাকে আল্লাহ ফাঁক দুজগে দিতে চা তো আল্লাহ তোমাকে সগিরা গুনার কারণও দুজগে দিবে আল্লাহ আল্লাহাদ করেন্লাম ইয়াশা তু ইয়া আমার বিবি আয়সা আমার বিবি আয়সা আমি তোমাকে ছোট গুণার থেকে ভয় লাগাইতেছি কারণে আল্লাহা বার বারবার করলে কি হয়ে যা কবিরা হয়ে যা কবিরা হয়ে যা কবিরা হয়ে যা এখন হয়তো কিছু ব্যক্তি কথা মনে করতে পারে তো দরজা যখন খোলা তো আমি ঠিক আছে গুণা করি আমি করব আর কি। এখন এটা হলো আমাদের বোকামি কারণ আপনি তো এখনো মরতে পারেন আপনি যে তবা সুযোগ পাবেন সেটা কি আপনার সিউরিটি আছে তুই আমি এই নিয়তে কিভাবে গুণা করবেন ঠিক আছে জোয়ান কালে গুণা করিলে তো করবো এটা তো কোনো সিউরিটি নেই এটা হলো আমাদের দুকা এটা শয়তানে দিচ্ছে ব্যয় হইলে ত করব। আব্বা হইলে ত করব, করবো শ্বশুর হইলে ত করব কর্মজীবনে গেলে বলেন না আমার এক সাথী আমার এক সাথী সুন্দরমেট এ মারা গেলসারে মারা গেল একটা মাত্র মেয়ে বিয়ে দিয়েছে আর তিন চারজন ছেলেবেলে আছে। তো বিবি যুবতী বিধবাহ গেল কল্পনা করে নাই যে আমি অল্প বয়সে চলে যাব নাম হলো শহীদুল্লাহ এটা খুব বড় ধোঁকা আমি তো সুযোগ পাব সময় তো আসে আমি করব আর কি। এই কথাটা মনে মনে করেন যে যে ব্যক্তির করে না আমি ওষুধ করব এখন একটু এখন একটু আঙ্গুলটা আগুনে ফুরি ফরে করব আর কি কথা বুঝি আঙ্গুলটা এখন আগুনে ফুরি ফরে ওষুধ করব পার্টি লাগাবো এই নিয়ে তে কেউ আঙ্গুলকে আগুনে ফোরে এই নিয়ে আঙ্গুল কে আগুনে পরে না তাও বা কবুল করতেই হবে ইটা কি আমি সাফ সৃষ্টি করতে পারবো ওরা শরীফ আল্লাহ বলছেন আমি আল্লাহ তো সুপার সব জায়গার তো ক্ষমতা দেখান জানা দেখেন না ইফতের দোয়া কি সুন্দর দোয়া ইফতারের শেষে যাহাবা জমাউ রোজা যদি আপনি সোয়াব দেন তোলে আমি দাম পাইতে পারি সোয়াব দিতে হবে দাম দিতে হবে এভাবে কোন স্লোগান দেওয়া যাবে আমি রোজা একশি সোয়াব দিতে হইবে জান্নাত দিতে হইবে এমন বলা যাবে না এমন বলা যাবে না আয়াদ আল্লাহ ফাক বলেন নবী হোক রসুল হোক অলি হোক জেহব আমি আল্লাহ ফাক জিজ্ঞাসা করতে পারি আমার সামনে জবাব দিতে হবে কিন্তু আমি কোন কারো কাছে সামনে জবাবদিহি করতে বলে না হবে না যে আমি আবু জালকে কেন ইমান দিলাম না আবু তালেবকে ইমান কেন দিলাম না এরা কাছের মানুষ ঘরের মানুষ দূরের ব্যক্তিকে ইমান কেন বানাইলাম কেন এই প্রশ্ন আমার আমি আল্লাহ আল্লাহকে জীবনে কেউ করতে বলেন না পারবে না পারবে না হি করতে হবে জবাবদেহি করতে হবে তো আমাকে আমার তবা কবুল করতে হবে এটা আমরা বলতে পারবো না আল্লাহাকে নবী কেন তবা করছেন আমাদের নবী কেন সেটা বুঝতে হবে আল্লাহ আল্লাহন করা যাবে না আল্লাহ আর আপনি আপনার গুনাটাও মাপসান আর উম্মতের গুণাটাও বলেন না মুশকিল না এটা নবী তো কোন গুণা নাই কিন্তু আল্লাহ বলছেন আপনার গুণটাও মাপসান উম্মতের গুনও মাপসান কোরআন শরীফের আয়ার কোরআন শরীফের আর আল্লাহ দর্শন এটা আপনার গুণা যেমন ছেলে দোষ করলে মেয়ে দোষ করলে বাপমা মনে করে এটা কার দোষ বলেন না আমার দোষ বাপমা কি বলে ভাই মাপ এই দোষটা আমি করছি আমার ছেলে করা মানি। আমি করা আমার মেয়ে করা মানে আমি করা আপনি আমার দিকে অথবা এখানে আল্লাহ নবী নবীকে কেন বলছেন মাপসাইতে হবে যেখানে আপনার কোনো গুণা নাই মাপষাইবেন তো আপনার উম্মত আপনার থেকে শিক্ষা নিবে নবী যখন মাপসা তো আমরাও হবে নবীর গুণা নাই উনি মাপছা তো আমরা তো নিশ্চয়ই শিক্ষার জন্য বলছেন যে আপনি আল্লাহ যেমন যত গুণা মাপসাবে অত ওনার মর্যাদা মর্তবা বাড়ি যাবে যেমন দেখেন নবীর কাছে কি হেদায়ত আছে না নাই না মানে হেদায়ত ওনার কলব তো আমাকে হেদায়েত দেন তো নবী তো আছে নবীর কলবে তো কি আছে আবার হেদায়ত দেন মানে হেদায়তের মর্তবা অসীম হেদায়তের মর্তবা অসীম আমাকে শুধু মর্তবা বাড়াই দেন বাড়াই দেন বাড়াই দেন বাড়াই দেন অতবা আমি আসি যেন আমার হেদাইতে আছি হেদায়ত আমাকে সবসময় হেদাইয়েতে রাখেন বুঝেন না কথা বুঝেন না যেমন আল্লাহ বলছেন আমার ইমান দার বা তোমরা আবার ইমান আনো আরে আমি তো ইমান আনছি আবার ইমান কেমনে আনব। আল্লাহ বলছেন জবাব আছে আল্লাহ আমিনু বি